আলহামদুলিল্লাহ যার নাম দীনে দাওয়াতের ক্ষেত্রে আল্লাহ যখন নূ আলাই সম্পর্কে উল্লেখ করেছেন কথা বলেছেন তখন কুরআনে তার দাওয়াহ নিয়ে কথা বলেছেন হুদ সম্পর্কে কথা বলেছেন তখন তার দাওয়াতের কথা উল্লেখ করেছেন যখন সাহ আলাইসাল্লামের কথা উল্লেখ করেছেন তখন তারও ও দাওয়াতের বিষয়টিকে উল্লেখ করেছেন আলোচনা করেছেন কিন্তু যে নবীর ক্ষেত্রে আল্লাহ মহামতাল্লাহ দাওয়া নিয়ে কোন কথাই বলেননি তিনি হচ্ছেন সাইদিনা আইউুব আলাহি সাল্লাম আল্লাহ মহামতাল্লাহ আইয়ুব আলাহাইসাল্লামকে নিয়ে কুরআনে আলোচনা করেছেন কিন্তু কিন্তু তিনি তার কৌমের নিকট তার দাওয়াত নিয়ে কোনো বিষয় উল্লেখ করেননি আল্লাহ মহাম্মতাল্লাহ আইউব আলাহাইসাল্লামের সবরের কাহিনীকে আমাদের সামনে উপস্থাপন করেছেন করছেন সুতরাং আল্লাহ সুহামতাল্লাহ যখন কোন একজন বান্দার প্রশংসা করছেন বুঝতে হবে এর মধ্যে বিশাল তাৎপর্য রয়েছে অনেক শিক্ষণীয় বিষয়ের মধ্যে রয়েছে আমরা দেখতে পাই তারা বলেছেন কিয়ামতের দিন কিছু মানুষকে বাকিদের সামনে দৃষ্টান্ত হিসেবে উদাহরণ হিসেবে আলোচনা দল উপস্থাপন করবেন ধনীদের সামনে দৃষ্টান্ত হিসেবে প্রমাণ হিসেবে পেশ করা হবে সুলাইমান আলাহামকে কৃতদাসদের সামনে পেশ করা হবে ইউসুফ আলাহিসাল্লামকে এবং বিপদগ্রস্ত ব্যক্তিদেরকে তাদের সামনে উপস্থাপন করা হবে আইয়ুব আলাহিসাল্লামকে অর্থাৎ বিপদগ্রস্ত ব্যক্তিদের মধ্যে উদাহরণ সৃষ্টিকারী ব্যক্তি হচ্ছেন আইব আল্লাহ আমরা জানি আলহাম্মতাল্লাহ প্রত্যেক নবীকেই কঠিন পরীক্ষা দিতে হয়েছে এবং তারা সকলেই সেই সমস্ত পরীক্ষায় সবর করেছেন এবং উত্তৃতকার্য হয়েছেন কিন্তু আইব আলাহাইসালামের আলোচনায় আলহাম্মতাল্লাহ বিশেষভাবে বলেছেন ইন্না ওয়াজেদ না হু সোয়াবিরান নিশ্চয়ই আমি তাকে ধৈর্যশীল হিসেবে পেয়েছি এই কথার মধ্যে ইঙ্গিত রয়েছে আলাহমতাল্লাহ বাস্তবেই তাকে কঠিন কোনো পরীক্ষায় আল্লাহ তাল্লাহ সত্যিই তাকে কঠিন কোন পরীক্ষার সম্মুখীন করেছিলেন এবং আমরা দেখতে পাই শুধুমাত্র সবরের প্রসঙ্গে আইয়ুব আলাহ সাল্লামের ঘটনা ক্যালস মহামতাল্লাহ কুরআনের দুইটি ভিন্ন সুরায় উল্লেখ করেছেন এবং উভয় ঘটনার মধ্যে মূল থিম ছিল সবর প্রাধান্য পেয়েছে তার সবরের কাহিনী যেটা পরবর্তীতে প্রবাদতুল্য আইবের সবর হিসেবে পরিচিতি পেয়েছে আজকে আমরা যখনই সবরের কথা বলি ধৈর্যের কথা বলি আমরা আইয়ুব সালামের কথা বলি धर्र एक प्रतीक आईकन आल्लाइयुबर कथा स्मरण करब के आहवान कर अल्लाह शयतान तो यना कष्टे फेले दिए अल्लाह एक ही सुर स्मरण कर रब के आहवान कर दुख कष्टे पड़े तो दयाबान दे चाहते सर्वश्रेष्ठ दयाबान वा हम राहिमिन সুরা আম্বা এবং সুরা সোয়াদের উভয় স্থানে আয়ুব আলাহি সাল্লামের আলোচনা শুরুতে আল্লাহ নিকট আইব আলাহ সাল্লামের আহ্বান করার বিষয়কে দোয়া করার বিষয়কে আল্লাহকে ডাক দেওয়ার বিষয়কে আলাহ সুহাম করেছেন আল্লাহ সুহাম দুইটি সুরাতে একইভাবে ইজ না দা রবাহু ইজ না দা রবাহু আইয়ুব তার রবকে আহ্বান করে বলেছিল সুতরাং আয়ুব আলাহ সাল্লাম নিঃসন্দেহে কঠিন মারাত্মক বিপদে পড়েছিলেন যার জন্য তিনি আকতি ভরে একাগ্র চিত্তে আল্লাহ তার আকতিকে পৌঁছে দেওয়ার জন্য আইব আলাহাল্লাম কোন ভায়া মাধ্যমে আশ্রয় নেননি সরাসরি তিনি আল্লাহর কাছে আহ্বান করেছেন এবং কত বিনয়ের সাথে তিনি নিজের অবস্থাকে পেশ করে বলেছেন ও আন্তা আর হামার রাহিমিন আর আপনি তো সমস্ত রহমকারীদের মধ্যে শ্রেষ্ঠ রহমকারী এই জন্য দেখতে পাই আইব আলাহি সাল্লামের প্রশংসায় আল্লাহ সলামতাল্লাহ বলেছেন নেমাল আব্দ কত চমৎকার বান্দা ছিল সে এবং আল্লাহ স্লাম্মতাল্লাহ আরও বলেছেন ইন্নাহু আউআাব সে ছিল আমার প্রতি নিবেদিত আমার অভিমুখী আমার দিকে ঝুঁকে থাকা এক বান্দা ইন্নাহু আউয়াব কি ছিল আইউুব আলাহামের সেই দুঃখ কষ্ট আব্বাস রাজু সাল তিনি বলেছেন সাইদিন আইব আলাহাম তিনি অত্যন্ত বৃত্তশালী সম্পদশালী একজন ব্যক্তি ছিলেন এবং একই সাথে তার পরিবারের সদস্য সংখ্যাও ছিল অনেক পাশাপাশি তিনি সুস্বাস্থ্যের অধিকারী একজন ব্যক্তি ছিলেন অর্থাৎ স্বাস্থ্য সম্পদ পরিবার এই সব কিছুই তার ছিল এরপর এক সময় হঠাৎ করে সাইদিন আইব আলাইস্লাম একসাথে সব কিছু হারিয়ে ফেললেন তিনি তার পরিবার তার সম্পদ স্বাস্থ্য সব কিছু হারিয়ে ফেললেন এবং এই সব কিছুই হয়েছিল আকস্মিকভাবে হঠাৎ করে একজন মানুষ এই দুনিয়াতে যে বিষয়গুলোকে ভালোবাসে সঈদিন আইব আলাহিসাল্লাম তার সবকিছুকে হারিয়ে ফেললেন স্বাস্থ্য হারালেন তিনি হারালেন তার পরিবার এবং সম্পদকে সম্পদ এবং পরিবার এগুলো হচ্ছে এমন দুইটি বিষয় কাফের কিংবা মুসলিম যেই হোক না কেন প্রত্যেকেই সম্পদ এবং পরিবারকে ভালোবাসে দুইটি বিষয় যার প্রতি আমরা সবাই কম বেশি আসক্ত যে কারণে আমরা দেখতে বেলা সহ তিনি কুরআনে বলেছেন আল মালু আল বানোনা জিনাতুল হায়াতি দুনিয়া ধন সম্পত্তি মাল সম্পত্তি এবং সন্তান সন্ততি এগুলো হচ্ছে তোমাদের পার্থিব জীবনের কতিপয় অস্থায়ী মাত্র। সম্পদ এবং পরিবার দুনিয়াতে আমরা সবাই এগুলোকে ভালোবাসি এবং আলহ মহামতাল কি বলেছেন তিনি বলেছেন এগুলো হচ্ছে পার্থিব ও জীবনের শোভা মাত্র। আইব আল্লাহ সাল্লাম এই দুইটি বিষয়ের সাথে সাথে তার স্বাস্থ্যকেও হারিয়েছিলেন এই সম্পর্কে নিশ্চিতভাবে বলা যায় যে আইব আলাহিসাল্লাম কঠিন অসুখে আক্রান্ত হয়েছিলেন অসুস্থতায় ভুগছিলেন তবে সেই অসুস্থতা ঠিক কীরকম ছিল সেটা সম্পর্কে সুন্না থেকে কোনো সরাসরি বর্ণনা পাওয়া যায় না আইবুল্লাহ সাল্লাম পরীক্ষায় পড়েছেন এটাও স্পষ্ট পরীক্ষায় পাশ করেছেন এটাও স্পষ্ট তবে ঠিক কীরকম পরীক্ষায় পড়েছেন সেটা নিয়ে কোরআন বাহাদিসে সরাসরি কোনো বক্তব্য বা ইঙ্গিত নেই এক্ষেত্রে অনেক ইসরায়েলি রওয়ায়ের বর্ণনা রয়েছে যেগুলো সত্য মিথ্যা সম্পর্কে আলোচনা তালা তিনি সবচেয়ে ভালো জানেন আল্লাহ রসুল্লা সাল্লাম তিনি এই ইসরায়েলি বর্ণনাগুলো সম্পর্কে বলেছেন যে তোমরা সেগুলোকে বর্ণনা করতে পারো কিন্তু সেগুলোকে তোমরা সত্যও বলবে না মিথ্যাও বলবে না এই ধরনের কিছু বর্ণনা এসেছে আইবুল্লাহ সাল্লাম তার স্বাস্থ্যের অবস্থা এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে তিনি কোনো কাজ করতে পারতেন না নড়াচড়া করতে পারতেন না তিনি অলমোস্ট প্যারালাইজড হয়ে গিয়েছিলেন এবং তার যে বিশেষ রোগটি হয়েছিল মানুষ সেই রোগটিকে ঘৃণা করতো সেটাকে অশুভ লক্ষণ হিসেবে দেখত এবং একই সাথে সেই রোগ তাকে আক্রান্ত করেছিল তার শরীরের তার দেহের বাইরের অংশে তকে এবং দেহের ভিতরের অংশেও কাজে আইবুল আলাহ এমন একটি রোগে আক্রান্ত হয়েছিলেন যেটা বাইরে থেকে দেখেও বোঝা যেত এবং সেই রোগ বিষয়ে সেই সমাজের লোকেদের মধ্যে কুসংস্কার প্রচলিত ছিল তারা এই রোগ আক্রান্ত হওয়াকে এক ধরনের অশুভ সংকেত বলে মনে করতো এই রোগকে ঘৃণা করতো এবং কেউ এই রোগে আক্রান্ত হলে তার কাছ থেকে নিজেদেরকে পৃথক করতো দূরে সরে যেত ফলে আইব আল্লাহ সাল্লাম তিনি সেই সমাজে ঘরে হয়ে পড়লেন এবং কিছু কিছু বর্ণনায় বলা হয়ে থাকে যে লোকেরা তাকে তার গ্রাম থেকে বের করে দিয়েছিল ফলে আইউুব আলাহি সাল্লামকে গ্রামের বাইরে একটি অঞ্চলে বসবাস করতে হচ্ছিলো এবং তার আয় রোজগারের কোনো উৎস ছিল না তার সম্পদ ছিল না সুতরাং সমস্ত দিক থেকে আমরা দেখতে পাচ্ছি সাহিদিন আইউুব আলাহাইসালামের অবস্থা চূড়ান্ত খারাপের দিকে যাচ্ছিল এবং এই দুর্দশাগ্রস্ত অবস্থা এটা শুধুমাত্র কয়েক সপ্তাহ বা কয়েক মাসের ব্যাপার ছিল না এটা চলেছে অনেকগুলো বছর এবং বলা হয়ে থাকে তার নিকটাত্মীয় জন কাছের লোকেরা তারা বলতে শুরু করলো যদি আল্লাহ সুহামতাল্লাহ তাকে ভালোই বাসতেন তাহলে তো তার অবস্থা এরকম হতো না যদি আল্লাহ সোহাম্মতাল্লাহ তাকে ভালোই বাসতেন তাহলে তো তার অবস্থা এরকম হতো না আল্লাহাল্লাহ एक जो सम्मानित नबी तर पक्षे एक कथा शुना ये असुके आक्रांत हार बे कष्टदायक पीड़ादायक छो से दुनियावी लोक दुनियावी कष्ट विपद परीक्षार प्रति दुनियावी लोकेद जो दृष्टिभंगी से जख क्यों को जिन व्यक्ति कठिन परीक्षा पड़े तक तरा बोते शुरू कर तुम्हार रब तुम्हें परित्याग कर तुम्हें भूले गुराखते पाई ইবুবুল্লাহ সাল্লামের সেই কঠিন পরীক্ষা যখন সমাপ্ত হলো আইবুল্লাহ সাল্লাম কৃতিত্বের সাথে সেই পরীক্ষায় পাশ করলেন সবরের এক অনুপম দৃষ্টান্ত স্থাপন করে উত্তীর্ণ হলেন এবং পরীক্ষা শেষ হওয়ার পর আমরা দেখতে পাই আলোচ মাহতালা তাকে তার হারানো নিয়ামতগুলো শুধু ফিরিয়ে দিলেন না দ্বিগুণ করে ফিরিয়ে দিলেন কাজেই ফলাফল দেখে বোঝা যাচ্ছে সেই কঠিন পরীক্ষা সেটা কোনো অভিশাপ বা শাস্তি ছিল না পরীক্ষায় পাশ করলে সেই পরীক্ষা সৌভাগ্য বয়ে নিয়ে আসে আর ফেল করলে তখন সেই পরীক্ষা হয়ে যায় দুর্ভাগ্য এবং সেই দুর্ভাগ্যের জন্য যে পরীক্ষায় ফেল করে সেই নিজেই দেয় থাকে এর কারণ হচ্ছে বলেছেন লাসু মহানে উস আহা আল্লাহ কাউকে তার সাধ্যের বেশি বোঝা চাপিয়ে দেন না এই আমরা বলে থাকি আল্লাহামদুলিল্লাহ হি আল্লা কুল্লিহাল আলহামদুলিল্লাহ আল্লা হাল সমস্ত অবস্থার জন্য আল্লাহরই প্রশংসা একজন মোমিন ব্যক্তির জন্য সমস্ত অবস্থায় কল্যাণ কর আল্লাহ রসুল তিনি বলেছেন একজন মুমিন ব্যক্তির জন্য সব অবস্থায় কল্যাণ কর আর যদি খারাপ কিছু ঘটে তাহলে সে সবর করে আর এটাও তার জন্য কল্যাণকর আরেকটি হাজি সিকে আমরা জানতে পাই রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তিনি বলেছেন যদি একজন মুমিন ব্যক্তির গায়ে কাটাও বিদ্ধ হয় এর মাধ্যমে তার গুনা মাফ হয়ে যায় সুতরাং আল্লাহ সুবাহতালার একজন সম্মানিত নবী আইব আল্লাহাম তিনি খুব ভালো করেই জানেন আল্লাহ সুহাম তাল্লাহ তাকে কষ্ট দিচ্ছেন না কষ্ট দেওয়া আল্লাহর উদ্দেশ্য নয় বরং তিনি তার পরীক্ষা নিচ্ছেন আরও ভালো কিছু দেওয়ার জন্য এই কঠিন পরীক্ষার মাধ্যমে পরীক্ষার বিনিময়ে আল্লাহ সুবাহ তাল্লাহ তাকে আরও ভালো কিছু দেওয়ার জন্য যোগ্য করে তুলবেন এই জন্য আমরা দেখতে পাই সেই কষ্টে পড়ার বিষয়টিকে যে কষ্ট এবং যন্ত্রণা তিনি অনুভব করছেন সেটাকে যখন তিনি আলসফ মোহাম্মার কাছে উপস্থাপন করলেন সে এবং কে শয়তানের ধোকা হিসেবে চিহ্নিত করেছেন বিষয়টিকে শয়তানের দিকে সম্বন্ধ করেছেন আল্লাহর দিকে নয় তিনি বলেছেন শয়তান আমাকে যন্ত্রণা এবং কষ্ট পৌঁছে দিয়েছে আমি দুঃখ কষ্টে পতিত হয়েছি ও আন্তা রাহাম রাহিমিন এবং আপনি তো সমস্ত রহমকারীদের মধ্যে শ্রেষ্ঠ রহমকারী তিনি বলেন র এবং তার কবুল করা হয়েছিল আদেশ দিয়েছিলেন আল্লাহ বলেন তুমি তোমার পা দিয়ে জমিনে আঘাত করো ঝর্ণা নির্গত হলো গোসল করার জন্য শীতল এবং পান করার জন্য অর্থাৎ আল্লাহ সুবাহতাল্লাহ আইউব আলাহি সাল্লামকে তার পা দিয়ে জমিনে আঘাত করতে আদেশ করলেন ফলে সেই জমিন থেকে ঝর্ণা বের হয়ে আসলো। এই ঘটনার মধ্যেও আমরা দেখলি বা একটি গুরুত্বপূর্ণ শিক্ষা আল্লাহ সুহামতাল্লাহ লুকিয়ে রেখেছেন কেন আল্লাহ সুবাহতাল্লাহ সেই অসুস্থ আইউব আলাহিসাল্লামকে পা দিয়ে জমিনে আঘাত করতে বললেন আলাহ সুহামতাল্লাহ চাইলে এমনিতেই তাকে ভালো করে দিতে পারতেন কিন্তু আল্লাহ মহাম্মতাল্লার সাহায্য পেতে হলে আমাদেরকে আমাদের করণীয় সামর্থ্যের সবটুকুই প্রয়োগ করতে হবে এই জন্যই আল্লাহ মোহাম্মতাল্লাহ বলেছেন তুমি তোমার পা দিয়ে জমিনে আঘাত করো আল্লাহ সহ্লাহ তাকে জমিন ফেটে বের হওয়া এই পানির মাধ্যমে গোসল করতে আদেশ দিলেন ফলে এটা তাকে বিশুদ্ধ করল শরীরের বাইরের দিকে আক্রান্ত হওয়া রোগ থেকে তাকে মুক্ত করলো তিনি বাহ্যিকভাবে আরোগ্য লাভ করলেন তিনি বাহ্যিকভাবে আরোগ্য লাভ করলেন এবং এই পানি তিনি পান করলেন যা ছিল বিশুদ্ধ এবং শীতল এই পানি পান করার ফলে তিনি দেহের ভেতরের দিক থেকেও অসুস্থ অবস্থা থেকে তিনি আরোগ্য লাভ করলেন সাইদিন আইব আল্লাহ তার হারানো সুস্বাস্থ্যকে ফিরে পেলেন পরে রায়াতা তিনি বলেছেন ওয়াহাবেন আহ লাহু আমরা তাকে দিয়েছিলাম ফিরিয়ে দিয়েছিলাম তার পরিবার পরিজন বর্গ এবং তাদের মত অন্যদের কেউ রাহমতাম আমার পক্ষ থেকে রহমত স্বরূপ ওয়িক আলবাব এবং বুদ্ধিমান ব্যক্তিদের জন্য উপদেশ শুরু আইয়ুব আল্লাহ সাল্লাম যখন তিনি সবারই পরীক্ষায় পাশ করলে উত্তীর্ণ হলেন আল্লাহ তাল্লাহ তার কাছে তার পরিবারের সদস্যদেরকে ফিরে দিয়েছিলেন কিভাবে ফিরে দেওয়া হয়েছিল ব্যাপারে এব্যাপারে আল্লাহাম তাল্লাহ তিনি ভালো চালেন হতে পারে সেটা পরিবারের মৃত সদস্যদেরকে জীবিত করে কিংবা পরিবারের নতুন সদস্য দান করে কিন্তু পরবর্তীতে তাকে যা দেওয়া হয়েছিল সেটা ছিল পূর্বে যা দেয়া হয়েছে তার থেকে উত্তম তার পরিবারের সদস্যদেরকে আইউব আলাহাইস্লাম তিনি ফিরে পেয়েছেন তার সুস্বাস্থ্য তিনি ফিরে পেয়েছেন কিন্তু সম্পদের ব্যাপারে কি হয়েছিল ইমাম বুখারি থেকে বর্ণিত একটি বিশুদ্ধ বর্ণনায় আমরা দেখতে পাই রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম তিনি বলেছেন একদিন আইউব আলাহাইসাল্লাম তিনি গোসল করছিলেন এমন সময় তার চারপাশে স্মরণের ঘাস ফরিং এসে ভিড় করতে শুরু করলো আসমান থেকে স্মরণের ফরিং এসে তার গায়ের উপর পড়তে শুরু করলো सहीदी अयुबल सल्लम सेरे धरे एकत्रित जड़ोटुरू कर लवस्था आलसु महता बान्दा अयुबल सल्लम के डे ब हे अयुबी की तुम्हें ययगुलू अमुखेक्षी करूब अल्लाह सल्लम की जवाब दिए अयुबल सल्लमें तुम्हार इज्जतर कसम आपनर इज्जतर कसम अवश्य अपनी ताके अमुखपेक्षी क्योंकि अपन बरकत मुखापेक्षिहन नई সুতরাং এই ঘটনা এটা ছিল একটি অলৌকিক ঘটনা আল্লাহ তার প্রিয় বান্দা পুরস্কার হিসেবে তাকে স্মরণের এরপর আমি ডাকে সাড়া দিয়েছিলাম তার যে কষ্ট ছিল সেটা আমি দূর করে দিয়েছিলাম তাকে তার পরিবার পরিজনদেরকে ফিরিয়ে দিলাম বরং তাদের সবাইকে আমার কাছ থেকে বিশেষ দয়া এবং আমার বান্দাদের জন্য উপদেশ হিসেবে আরও সম পরিমাণ অনুগ্রহ দান করলাম এখানে এই আয়াতের শেষ কথাটি বিশেষ গুরুত্বপূর্ণ সুর আম্বিয়াতে আল্লাহ আইউব আসালামের ঘটনাকে সমাপ্ত করার পর শেষে যে কথাটি বলেছেন সেটা হচ্ছে জিকরা আলিল আবিদিন আল্লাহ বলেছেন আই আলাইসালামের কাহিনী এটা হচ্ছে আল আবিদিন আল্লাহ সুহাম্মাল্লাহর ইবাদতকারীদের জন্য জিকরা বা উপদেশ শুরু। আল আবিদিন এর মাধ্যমে আল্লাহর আবিদ বা ইবাদতকারীদের কি বোঝানো হয়ে থাকে এবং এর আগে সুরাসোয়াদে আল্লাহ সুবাহতাল্লাহ কাছাকাছি বক্তব্য রেখে ঘটনাকে শেষ করেছেন এবং সেখানে তিনি বলেছেন ওয়া জিক্রা আলিউলিল আলবাব। यटना अवब आलाम घटना ये ज्ञानी व्यक्ति बुद्धिमान व्यक्ति हु उभय आये समन्वय माध्यम स्पष्ट बुजते जरा आलसु महमार इबादतकारी व्यक्ति आब समस्त व्यक्त होलिल आलबाब प्रकृत ज्ञानी बुद्धिमान व्यक्ति प्रकृत ज्ञानी बुद्धिमान तीन जिन जीवन सर्वक्षेत्री आलस महमताल्लर इबादत कर दासत कर अविश्वास काफे नास्तिक আল্লাহর অবাধ্যতাকারী ফাসেক মুনাফিক তারা কখনোই জ্ঞানী নয় বুদ্ধিমান নয় যদিও তারা সর্বদা নিজেদের জ্ঞানের অহংকার করে থাকে এরা হচ্ছে সেই সমস্ত ব্যক্তি যারা পার্থিব জীবনের বাহ্যিক দিক সম্পর্কে জানে কিন্তু পরকালের কোনো খবর রাখে না দুনিয়ার ব্যাপারে আলেম কিন্তু আখিরাতের ব্যাপারে তারা জাহেল আইয়ুব আলাহ কাহিনীর মাধ্যমে আলোস মহামতাল্লা তার আবিদিন বা ইবাদতকারী বান্ধাদের জন্য কোন বিষয়টিকে জানাতে যাচ্ছেন সেটা হচ্ছে সবর আল্লাহর ইবাদত করার জন্য আমাদের অনেক সবর প্রয়োজন কেন আল্লাহ ইবাদতে লেগে থাকার জন্য প্রথমত আমাদের প্রয়োজন অঙ্গীকার কমিটমেন্ট আমাদের প্রয়োজন একটি শৃঙ্খলা ডিসিপ্লিন এবং প্রয়োজন অধ্যবসায় বা লেগে থাকা অটল থাকা অবিচল থাকা ধারাবাহিকতাকে বজায় রাখা হঠাৎ করে আবেগের বশবর্তী হয়ে কিছুদিন সালাত পরা কোরআন তেলাত করা রসুল্লা সাল্লাহ আসলামের সুন্নাদকে অনুসরণ করা এটা খুবই সহজ আমরা অনেক সময় অনেককে দেখি যারা হঠাৎ কোনো একটি কারণে দিনের প্রতি আকৃষ্ট হয়ে বিশেষ কিছু সময়ে বছরের কিছু অল্প কিছু দিনে তারা দিন পালন করে থাকেন রামাদানে মসজিদগুলো পূর্ণ হয়ে যায় কিন্তু রামাদানের পর কি হয়ে থাকে কাজেই এই দিনের উপরে অটল অবিচলভাবে অবিরত লেগে থাকা এটা সহজ নয় এই কারণে আমরা দেখতে পাচ্ছি আল্লাহ রসুল্লাম তিনি বলেছেন সুরাহুদ এবং তার সমপর্যায়ে সুরাগুলো আমার মাথার চুলকে সাদা করে দিয়েছে আমাকে বৃদ্ধ বানিয়ে ফেলেছে সাইদিন হুদ আলাহিসাম তার ব্যাপারে আল্লাহ সুহামতাল্লাহ কোরআনে কি বলেছিলেন আল্লাহ সহ বলেছেন ফাস্তা কি মিলিমা উম সরল পথে তুমি লেগে থাকো আল্লাহ সুহামতাল্লাহ রাসুদুল্লাহ সাল্লাহ সাল্লামকে আদেশ করে বলছেন তোমার সমগ্র জীবন ধরে তুমি এই সরল পথের উপরে অটল থাকো অবিচল থাকো দৃঢ়ভাবে লেগে থাকো এই জন্যই আমরা দেখতে পাচ্ছি রসুদুল্লাহ সাল্লাহ সাল্লাম তিনি বলেছেন সুরাহুদ তার মাথার চুলকে সাদা বানিয়ে ফেলেছে তাকে বৃদ্ধ বানিয়ে ফেলেছে কেননা অল্প কিছু সময়ের জন্য আল্লা দাস্ত করা এটা খুবই সহজ কিন্তু নিয়মিতভাবে এটা করতে হলে এই কাজকে ইবাদতকে অভ্যাসে পরিণত করে ফেলতে হবে এবং এর জন্য প্রয়োজন ধৈর্য সবর এবং অধ্যবসায়। সাউন পালনের জন্য ধৈর্যের প্রয়োজন সবরের প্রয়োজন জামাতের সাদা তাদাই করার জন্য সবরের প্রয়োজন আল্লাহ সুতার জিকির করার জন্য সবরের প্রয়োজন এবং সে কারণে আল্লাহ আলাহিসের কাহিনীকে সমাপ্ত করেছেন এই কথার মাধ্যমে উপদেশ আইয়ুব উপরে যে কষ্ট মুসিবত যেটা এসেছিল সেটা ছিল এক ধরনের বালা পরীক্ষা যার মাধ্যমে আল্লাহ আল্লাহ তার আম্বিয়াদেরকে পরীক্ষা করে থাকেন রসুদুল্লাহ তিনি বলেছেন নবীগণ তারা সব থেকে বেশি দুঃখ দুর্দশার সম্মুখীন হন এরপরে যারা তাদের অধিক নিকটবর্তী ফালান ফাল ফালান ফাল এরপর যারা তাদের অধিক নিকটবর্তী যারা তাদের অধিক নিকটবর্তী সুতরাং আপনার ইমান যত শক্তিশালী হবে দৃঢ় হবে আপনার জন্য আল্লাহ তাল্লার পরীক্ষাগুলো ততটাই কঠিন হবে যেমন আমরা দেখতে পাই স্কুলে যখন একজন শিক্ষক পরীক্ষার প্রশ্নপত্র তৈরি করেন সেই প্রশ্নগুলোর মধ্যে কয়েক ধরনের ভাগ থাকে কিছু কিছু প্রশ্ন থাকে খুবই সহজ প্রশ্ন কিছু থাকে মোটামুটি কঠিন প্রশ্ন এবং কিছু থাকে খুবই কঠিন সহজ প্রশ্নগুলো প্রায় সব ছাত্রই সেগুলোর উত্তর দিতে পারবে এবং যেগুলো মাঝারি মানের কিছুটা কঠিন সেগুলো উত্তর দেবে আরও অল্প কিছু ছাত্র এবং যে প্রশ্নগুলো সবথেকে বেশি কঠিন সেটার উত্তর দেবে সবচেয়ে অল্প কিছু ছাত্র সবচেয়ে কম অল্প কিছু ছাত্র এভাবে বিভিন্ন ক্যাটাগরির মাধ্যমে বিভিন্ন মেধার ছাত্রদেরকে আপনি আলাদা করতে পারবেন অর্থাৎ প্রত্যেক ছাত্রের পরীক্ষার ফলাফল হবে তাদের মেধা অনুযায়ী কিন্তু আপনি যদি একজন শিক্ষক হিসাবে সব প্রশ্ন একই ক্যাটাগরি করতেন সবগুলো একই মানের সহজ প্রশ্ন তাহলে দেখা যেত সমস্ত ছাত্রই শতভাগ ছাত্রই তারা পরীক্ষা পাশ করে যাচ্ছে কাজেই পরীক্ষার প্রশ্ন কঠিন করা হয় সহজ করা হয় মাঝারি মানের প্রশ্ন থাকে যাতে আপনি ছাত্রদের মেধা অনুযায়ী তাদেরকে আলাদা করতে পারেন ঠিক তেমনি ভাবে আল্লাহ সুত তিনিও মানুষকে দুনিয়াতেই পরীক্ষা করে নেন যাতে পরকালে মানুষ কোনো কিছু অস্বীকার করতে না পারে আলসু মোহাম্মতাল্লাহ জানেন কে কোন ধরনের কোন লেভেলের কিন্তু মানুষ যাতে অস্বীকার করতে না পারে সেই কারণে আলস্লা বিভিন্ন পরীক্ষার মাধ্যমে দুনিয়াতেই তাদেরকে পরীক্ষা করে নেন যদি আপনার ইমান দুর্বল হয় আলসু মোহাম্মতাল্লাহ আপনার কাছ থেকে সহজ পরীক্ষা নেবেন আর যদি আপনার ইমান দৃঢ় হয় আপনার পরীক্ষা হবে তেমনি কঠিন এই জন্যে আমরা দেখতে পাই আল্লাহ মাহতআ আল্লাহর বান্দাদের মধ্যে যারা আম্বিয়া সালাম তাদের পরীক্ষা ছিল সবচেয়ে কঠিন শুধুমাত্র দাওয়ার ক্ষেত্রে নয় শারীরিক অসুস্থতার ক্ষেত্রেও এই পরীক্ষাগুলো খুবই কঠিন ছিল যেমন আমরা দেখতে পাই আবদুল্লাব নেমাসুল রাজি তালহু তিনি আল্লাহ রসুল্লাহ আসলামের মৃত্যুকালীন অসুস্থতার সময় সাকরাতুল মাধ্যমের সময় যখন তিনি দেখতে গিয়েছিলেন তিনি রাসুল্লাস্লামের গায়ে হাত দিয়ে দেখলেন প্রচণ্ড জ্বর আল্লাহ রসুলাম তিনি বললেন हमारे तीव्रता तुम्हारे दु जन मानुषर जर तीव्रता समर्यर रसुल्ला सल्लामेर गाए जो ज्वर छोटे साधारण मानुषे द्विगुण परिणाम क्यों छिल कारण रसुल्ला पर्यायर कारण अनेक बसी कठिन परीक्षार मध्य दिए आईब अल्लामर यी एटा आला समाप्त करपथेर घटना उल्लेख कर आल्ला सब्ला बोले তুমি তোমার হাতে একমুঠো নাও ঘাস নাও এরপর শপথ ভঙ্গ করো না অর্থ কি এই আয়ত ইঙ্গিত রয়েছে যে রোগাক্রান্ত অবস্থায় কোন এক কারণে আইবুল্লাহাম তিনি কসম করেছিলেন শপথ করেছিলেন যে সুস্থ হলে তিনি তার স্ত্রীকে একশো বেত্রে করবেন এবং রোগাক্রান্ত অবস্থায় ঠিক কি কারণে স্ত্রীর উপরে তিনি এই ধরনের কসম করেছেন শপথ করেছেন সেটা আমাদের প্রকাশ্য বিষয় নিয়ে কথা বলবো। এই আয়াত থেকে দেখা যাচ্ছে বোঝা যাচ্ছে আইব স্ত্রী তিনিও ছিলেন আল্লাহ প্রিয় বান্দিদের মধ্যে একজন কাজেই তাকে কোনো ধরনের কষ্ট দেওয়া এটা আলসো মহাদা পছন্দ অপর দিকে শপথ ভঙ্গ করা এটাও ছিল একজন নবীর মর্যাদার খেলাফ কাজে আল্লাহ সুহামতাল্লাহ একটি সুন্দর পথ উপায় পদ্ধতি বলে দিচ্ছেন যাতে নবী এবং নবীর স্ত্রী উভয়ের সম্মান বজায় থাকে এবং পরবর্তী যুগে যুগে সমস্ত নেককার নরনারীদের জন্য সেটা অনুসরণীয় দৃষ্টান্ত হয়ে থাকে আল্লাহ সুহাম্মাল্লাহ আইউব আলাহি সাল্লামকে এতটুকু বৈধতা দিলেন যে তিনি তার স্ত্রীকে শিষ্টাচারের শিষ্টাচারের নিরিখে শিষ্টাচার শেখানোর জন্য ताके शेटा होते हो तेनो ता प्रहार करते कि मृदु को अवस्थाई जनता शिष्टाचार सीमा लंघन करना जाए यह देखते वेद दिए आघात करार परिवर्ते तृणशला घास आघात मोटे कष्टदायक नये सुबहानरबिका रब्बिल इज्जती अम्मा यासीफुन ओ सलम अल मुरसलिन आलहमदुल्ल रब आलमिन